ইবনু আব্বাস রাজু হতে বর্ণিত তিনি এবং হুর ইবনু কায়স ইবনু হিসান আল ফারাজির মধ্যে মুসা আল্লাহলাম এর সম্পর্কে বাদানুবাদ হল ইবনু আব্বাস রাজু বললেন তিনি ছিলেন খিজর ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব রাজ্লাহ তু আল্লাহ যাচ্ছিলেন ইবনু আব্বাস রাজাহ তাকে ডাক দিয়ে বললেন আমি ও আমার এ ভাই মুসা আল্লাহ সাল্লাম এর সেই শৌচয় সম্পর্কে বাদানুবাদ করছি যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা সালাম সাল্লাম আল্লাহনিকট পথে সন্ধান চেয়েছিলেন আপনি নবী সাল্লাইসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একদা মুসাল্লাহ্লাম বানী ইসরায়েলের কোনো এক মজলিশে উপস্থিত ছিলেন তখন তার নিকট জনৈক্য ব্যক্তি এসে বললো আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি মুসা আল্লাহি সাল্লাম বললেন না তখন আল্লাহ তাল মুসা এর নিকট ওয়াহি প্রেরণ করলেন হ্যাঁ আমার বান্দা খাজির অতপর মুসা আল্লাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করার জন্য পথে সন্ধান চাইলেন অতপর আল্লাহতালা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন মুসা আল্লাহিস্লামকে তার সঙ্গী যুবক ইউসাইবন নুন বললেন কোরআন মসজিদের ভাষায় অর্থাৎ আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা বলে গিয়েছিলাম শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল মুসা বললেন আমরা তো সেটিরই সন্ধান করছিলাম অতপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল সুরাক আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি তারা খাজিরকে পেলেন তাদের ঘটনা সেটাই যা আল্লাহ তালা তার কিতাবে বিবৃত করেছেন